कथालाम्बा गोपन दोसुरु अनुसंधान करो ना দুষ অনুসন্ধানের জন্য তোমরা গোয়েন্দাগিরি করো না এটা হলো মুমিনদের পরস্পরের অনুসন্ধান করা নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কাফের কুফারদের সাথে তাদের গোপন তৎপরতা গুলো জানা এই জন্য করা শুধুমাত্র জায়গি নয় বরঞ্চের ক্ষেত্রে শত্রু তৎপরতা খন্দকের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লাম বলছিলেন যে আমাকে শত্রু বাহিনীর খবর কে এনে দিতে পারবে তখন যুব এক তখন বলছিলেন যে আমি যখনই বলছেন তখন বলছেন আমি এই বাপের তিনবার তিনি বললেন এরপর তিনি গিয়েছিলেন তাদের সকল দপ্তরতা খবরগুলো এনে দিয়েছিলেন যে বারো জনের একটি কাফেলা মৎকার করে গতিবিধি জানার জন্য পাঠিয়েছিলেন যারা সেখানে শাহাদত বরণ করেছিলেন আর শুধুমাত্র হজরতের খুবাইবাজু আল্লাহকে তারা ধরে নিয়ে গিয়েছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এরপর ওনাকে তারা সুরে চড়িয়ে হত্যা করেছিল তারও সেই গোয়েন্দাগিরি করার দিনে গিয়েছিলেন রাসুলুল্লাহ সাল্লু আলহাম পাঠিয়েছিলেন তিনি এইভাবে শত্রু বাহিনীর গতিবিধি জানা তাদের অবস্থান জানা তাদের শক্তি কতটুকু তা জানা তাদের সকল তৎপরতা তাদের কর্মকৌশল এ সব কিছু জানার জন্য চেষ্টা করা নিয়োগ করা এভাবে প্রশিক্ষণ দেওয়া যাচুসির জন্য প্রশিক্ষণ দেওয়া দিয়া তাদেরকে এই কাজে নিয়োজিত করা সেটা উচিত কিন্তু যেটা নিষিদ্ধ সেটা হল কোন মুসলমান অপর মুসলমানের ব্যক্তিগত ওই দুশ সে অনুসন্ধান করবে না যেগুলো তার ব্যক্তিগত একান্তই ব্যক্তিগত তার এফেক্টও ব্যক্তিগত পর্যায়ে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ কোন বিচার ফয়ফেলার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় কারো গোপন তথ্য অনুসন্ধান করা সঠিক খাইসেলার জন্য সেটাও করাটা মুস্তাহ এটা নিষিদ্ধ নয় এজন্য ওই তাজাসুস ভালো করে জানা দরকার বোঝা দরকার আমাকেও তো অনেকে প্রশ্ন করেছেন আল্লা তো এটা নিষিদ্ধ করে দিয়েছেন আমরা যখন সেই যাফুসির জন্য আমরা আলাদা দাস যখন দেই কাউকে এই বিষ বিষয়ে এই কাজে নিয়োজিত করি কেউ আবার তখন ফতুয়া দেন কারণ এটা তো আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এটা করা যাই হবে না এটা আসলে না জানার কারণে যে আল্লাহ কোন জাসুসি নিষিদ্ধ করেছেন এখানে বলছেন ওয়ালা তাজা সাসু তোমরা সম্বোধন করেছেন তুমরা তোমরা কারা তোমরা মুমিনগণ তোমরা মুসলিমগণ তোমরা একে অন্যের গোপন দোষ গুলো খুঁজে বেরো না অনুসন্ধান করো না তোমরা মানে মুসলমানদের তোমরা নিজেদের মুসলমানদের তোমাদের গোপন দোষগুলো একে অন্যের দোষ তোমরা তালাস করো না সেই শব্দের শাব্দিক সেই আহ অর্থটা না বুঝার কারণে স্প্রিডটা না বুঝার কারণে এটাকে সার্বজনীনভাবে মনে করা হচ্ছে शुम्रुम आल्ला सम्बोधन करो तुम्हारा मुसलमान बन तुम्हारा परस्पर एके एक मुसलमान और एक जन मुसलमान तर गोपन दुषगुलू तलाश करते निषिद्ध करफिर कुसलमान दुश्मन आल्ला दुश्मन दे गोपन विषय अनुसंधान करते निषेध करेत्रे जदि जिम्मी काफेट था मुसलमान अदी তার ব্যক্তিগত তার পারিবারিক গোপনীয় বিষয়গুলো অনুসন্ধান করা যাই নয় তারও ইজ্জতের নিরাপত্তা দিতে হবে যার তার ইজ্জতের হানিকটে এটা করা যাবে না কিন্তু যদি তার প্রতি দৃষ্টি রাখা যে সে কোনো ধরনের অপতৎপরতা চালাচ্ছে কিনা জিম্মি অবস্থায় থেকে ইসলামের রাষ্ট্রের বিপক্ষে কোনো অপতৎপরতা সে লিপ্ত কিনা এই জন্য তার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে এটা নিষিদ্ধ নয় কিন্তু তার ব্যক্তিগত কোন গোপনীয় বিষয় সন্ধান করা যাবে না আর মূলত এখানে মুসলমানদেরকে নিষেধ করা হয়েছে এই যে কোনো মুসলিম বাহিনীর তার গুয়েন্দা বাহিনী যত যুদ্ধ হবে তাদের শত্রু সম্পর্কে সঠিক তথ্যগুলো তত বেশি অর্থনৈতিক হবে নির্ভরযোগ্য হবে সঠিক ধারণা শত্রু সম্পর্কে পাওয়া যাবে আর শত্রুর গতিবিধি তাদের শক্তি তাদের কর্মকৌশল সম্পর্কে যখন জানা যাবে তখন তার মোকাবেলার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়াটা সহজ হবে সেই গুয়েন্দা তত্ত্বের ভিত্তিতেই সে নিজেদের রণকৌশল নির্ধারণ করাটা অনেক সহজ হয়ে যাবে এজন্য সুযোগ্য অভিজ্ঞ সেই জাসুসি টিম গঠন করা এবং তাদেরকে এই কাজে নিয়োজিত করা এটা কিন্তু কিন্তু মুসলমানদের করে ব্যক্তিগত দুষ এটা অনুসন্ধান করা যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ তৃতীয় নিষিদ্ধ বিষয় হল তোমরা একে অন্যের বিপদ করবে না বিপদ হল কোনো ব্যক্তির ওই আগেরটার সাথে সম্পর্কতার তার গোপন কোন ত্রুটি বিচ্ছুতি আছে গোপন দোষ আছে সেই দোষগুলো তার উপস্থিতিতে তাকে সংশোধনের জন্য চেষ্টা না করে অন্যের কাছে বর্ণনা করা যে এমন দুষগুলো অন্যের কাছে বর্ণনা করা যদি এটা তার সামনে বলা হতো সে মনে কষ্ট পেত অথচ তার মধ্যে এই দুষটা আছে এটা কথাটা সত্য এই সত্য কথাটাই অন্যের কাছে বর্ণনা করা এটাই হল বিপদ আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে আর অন্যের কাছে তার দোষ বর্ণনা করা হয় এটা হল বুহতান রাসুলুল্লাহ সাল্লাহু আলি সাল্লামের কাছে তাহাবারা প্রশ্ন করেছিলেন যে যদি এমন কারো কোন দোষ বর্ণনা করলাম আসলে সত্যই যদি তার মধ্যে দুষ্টটা থাকে তাহলে কিবত হবে তিনি বললেন তার মধ্যে ওই দুষ্টা যদি সত্যই থাকে তাহলে গিবত হবে আর যদি না থাকে এটা হবে মিথ্যা অপবাদ এটা বহুতান আর ভিভুতের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লু আলহিহাসালাম বলেছেন আলহিবাতু আসাদুমিনা জিনা জিবত হল জিনার ছে কঠিন পাপ তারা তো মনে করেন কোন ব্যক্তি যদি জিনা করে সে যখন তবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আর যে বিবদ করে সে যেই ব্যক্তির গিবদ করেছে সেই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করেন না এটা তার জন্য ভীষণ কঠিন তখন এই ক্ষেত্রে যদি যেই ব্যক্তির গোপন সেই জীবন করা হয়েছে যদি সেই ব্যক্তি জানতে না পারে তার কাছে পোস্ত না তখন কি করতে হবে তখন যেই ব্যক্তির কাছে বিবোধ করেছে সেই ব্যক্তির কাছে গিয়ে নিজেকে মিথ্যাবাদী বলে দাবি করতে হবে যে আমি মিথ্যা কথা বলেছিলাম আমি অপরাধী তার সম্পর্কে যে আমি গীবত করেছিলাম এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা ছিল নিজেকে এখানে অপরাধী হিসেবে ওই ব্যক্তির কাছে স্বীকৃতি দিতে হবে না দেওয়া পর্যন্ত সে ক্ষমা পাবে না আর যদি এমন হয়ে যায় যে এই ব্যক্তি পেল না যার বিবোধ করেছে সেই ব্যক্তি শুনেও পেরেছে অথচ সেই ব্যক্তির কাছে ক্ষমা পাওয়ার জন্য সুযোগ নাই তাকে আর পাচ্ছেও না সেই অবস্থা তার করণীয়টা কি সেই অবস্থায় নিরূপায় অবস্থায় হয়তো আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে সে ওই ব্যক্তির জন্য সবসময় দোয়া করবে যে আল্লাহ তুমি তাকে এবং আমাকে ক্ষমা করো সে সবসময় এই দোয়া করতে থাকবে এতে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করতেও পারেন কিন্তু যদি কেউ এই বিপদ করার পর ওই ব্যক্তির কাছে ক্ষমা না চায় যে ব্যক্তির কাছে সামনে বিপদ করেছে তাদের কাছে যদি নিজে অপরাধ স্বীকার না করে নিজে মিথ্যাবাদী বলে মানে সেখানে স্বীকৃতি না দেয় তাহলে তার কোন তাও এই গুণা মাপ হবে না তাহলে জেনার এটা কি কঠিন হয়ে গেল না জেনার ওটা কঠিন পাপ হয়ে গেল এই বিপদে মানুষের সমাজে মানুষের পরিবারে ভাঙ্গন দেখা দেয় বিপর্যয় দেখা দেয় জীবৎ একটা মহামারী রোগের মতো মানুষের মধ্যে শয়শান ওয়াস্পা দেয় তার আমলকে বরবাদ করার জন্য আর তার ওয়স্পের মধ্যে এটাও একটি যে তার মধ্যে প্ররোচনা দিয়ে আরেকজন মুসলমানের জীবৎ করাতে তাকে উদ্বুদ্ধ করে দেয়। হয়তো জানে একজন মানুষের একটা দুঃ তার জানা আছে কিন্তু তার তো দায়িত্ব হলো সেটা গোপন করে রাখা তার দায়িত্বটা হলো গোপন করে রাখা কিন্তু না বলা পর্যন্ত আর শান্তি পায় না কিছু মানুষ এমন আছে আর গুমাতেই পারে না তার গুম হয় না এই কথা অন্যের কাছে না বলা পর্যন্ত তার আরামে আর থাকতেই পারে না অন্যের কাছে বলার পরে মনে হয়তো একটা শান্তি পাইল মানে শয়তান তাকে এমন একটা প্রশান্তি দিয়ে দিল এই কাজটা হলো একটা শয়তানি ওয়াসবসার কাজ এই দিবতে পুরুষদের যে মহিলারা বেশি অভ্যস্ত থাকে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের সময়ে রোজা অবস্থায় একজন মহিলা বমি করল সেই বমির মধ্যে পচা গুস্ত বের হয়ে আসলো বমির সাথে অথচ সে গুস্ত খায়নি রাসুল্লাহ সাল্লাহামের কাছে যখন বলা হলো তখন তিনি বললেন ওই মহিলা সম্ভবত কারো বিপদ করছিল তখন দেখা গেল সে গীবত করে নাই কিন্তু গীবত শুনছিল সেই দিবত তার সামনে গীবত করা হয়েছিল সে মনোযোগ যেটা শুনেছিল এই জন্য সেই ভূমির সাথে চিপকছা গুষ্ঠ বের হয়ে আসছে এই গিবত করা এবং বিবদ শোনা দুইটাই সমান অপরাধ কারো সামনে যদি কোনো মুসলমানের কোনো দুশ ত্রুটি বর্ণনা করা হয় তার পরোক্ষভাবে তার দায়িত্ব হলো এটা বন্ধ করে দেওয়া করতে না দেওয়া যদি তার শক্তি থাকে শক্তি প্রয়োগ এটা বন্ধ করা যদি না থাকে সেখান থেকে উঠে যাবে সেখান থেকে উঠে যাবে এটা শুনবে না কারণ যে গিবদ করছে সেই দিবাদে যেমন অপরাধী হচ্ছে যে সূন্য সেও তেমনই অপরাধী হচ্ছে আর এই গিবতের একটা উপমা আল্লাহ দিয়েছেন তোমরা কি তোমাদের কোন মৃত ভাইয়ের গুষ্ট খাওয়াকে পছন্দ করবে তা তোমরা পছন্দ করবে না অপছন্দই করবে এখানে মৃত ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে কেন যদি কেউ সামনাসামনি কারো দোষ বর্ণনা করত আর তার মধ্যে যদি এই দোষটাও থাকত যদি তাকে হে প্রতিপন্ন করার জন্য করা হতো তো সেটা হয়তো প্রটেস্ট করত অথবা সে নিজেকে সংশোধন করে নেওয়ার সুযোগ পেত যদি সামনাসামনি হতো যেহেতু সামনাসামনি নাই সে তো শুনতেও পাচ্ছে না এটা প্রতিক্রিয়া তার মধ্যে নাই যেমন মরা মানুষের গায়ে যদি কেউ ছিমকিও খাটে সে বুঝে না মরা মানুষ তো অনুভূতিহীন সেই মরা মানুষের সাথে এখানে তুলনা করে বলেছেন যে মরা মানুষের যে অবস্থা হয় অনুপস্থিত ব্যক্তিটাও তো এই কারণে সে তার অনুপস্থিতিতে কারণে সে তার এই দুষ্ট বর্ণনা করার সুযোগ পাচ্ছে উপস্থিত থাকলে হয়তো সেটা করতে পারতো না বা করবার মতো সাহস পার হতো না উপস্থিত তার সাহসও হতো না এই আল্লাহ এখানে বলছেন যে তোমার মৃত ভাইয়ের যে বাড়িটি মরে গিয়েছে তার সেই গুষ্ট কি তুমি খাওয়া কখনো পছন্দ করবে আল্লাহ নিজেই জবাব দিয়েছেন পাকারি তুমো না তোমরা তো কখনো পছন্দ করবে না ওই মরা ভাইয়ের গুষ্ট খাওয়াটাকে তোমরা অপছন্দই করবে मरा भाई गुस्त खुहान निषिद्ध कर उपदेश दी जीवत करो ना কারো মধ্যে এই প্রবণতা লক্ষ্য করলে তাকে উপদেষ্টা কিনা এই নিষেধাজ্ঞাটা আরোপ করে দিতেন মুসলমানদের উচিত যে মুসলমানদের পরস্পরের ইজ্জত নিজের ইজ্জতের মতো গণ্য করা এজন্য কারো গোপন অপরাধ যদি অন্যের ক্ষতির কারণ না হয় তাহলে সেটাকে গোপন রাখা অন্যের কাছে বর্ণনা না করা যদি ওই আগের কথার মতোই যদি তার এই গোপন অপরাধটি অন্যের ক্ষতির কারণ হয়ে যায় সেটা তখন বিবত আর থাকে না যেমন কোনো বিচার ফাইফালা করতে গিয়ে যে প্রকৃত অভিযোগের সত্যতা অনুসন্ধান করার জন্য যে সাক্ষীদের কাছ থেকে জানা বা এটা তদন্ত করা এটা হয়তো কারো দুষ দুদন্তের পর্যায়ে পড়ে কারো দুষ প্রকাশ করার পর্যায়ে পড়ে এবং সেটা অন্যের সামনে করা হচ্ছে হয়তো বিচারকের সামনে সাক্ষীদের সামনেগুলো করা হচ্ছে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 যেমন ফাসিমা বিনতে কায়েস উনি তালাক হওয়ার পরে পূর্ণ যেদিন পূর্ণ হল সেদিনই একটা কারণও ছিল তিনি তার স্বামীর কাছ থেকে পূর্ণ তালাক যখন পেয়ে গেলেন সর্বশেষ তালাকটি স্বামী যামন থেকে কাছে পাঠিয়ে দিয়েছিল তখন তিনি রাসুল্লাহ সাল্লাহআাল্লামের কাছে এসে বলছিলেন যে আমি এখন কোথায় থাকবো কারণ তালাক নারী তার ইব্বত পালন করবে তার স্বামীর ঘরে যখন তার স্বামীর ঘরে থাকা নিরাপদ নয় মদিনার বাহিরে উপকণ্ঠে ছিল যেখানে চুরের উপদ্রব ছিল মহিলা একা থাকা সেখানে নিরাপদ নয় তার যে স্বামী তাকে তালাক দিয়েছে সেও তোকে নিয়ে মনে এই জন্য তার নিরাপদ একটা থাকার জায়গা প্রয়োজন ছিল তখন তিনি একজন মহিলার কথা বললেন যে ওই মহিলার কাছে তুমি তুমি পালন সাথে সাথে না। যেও এই মহিলা আমার সব সময় দাওয়াত দেয় তাদের জন্য খাবার তৈরি করে রাখে আর সবসময় আমার সাহাবীরা সেখানে যাতায়াত করে সেখানে হয়তো তুমি এমন অবস্থায় থাকবে আমার সাহাবিরা তোমাকে দেখে ফেলবে এটা তুমি পছন্দ করবে না বরং তুমি তোমার ছাচাত ভাই আব্দুল্লাহ পালন করো কারণ তিনি কাছে যদি তুমি খাপর কুলেও রাখো সে তোমাকে দেখবে না তো তিনি এবং সাথে সাথে বলেছিলেন তোমার ইদ্যত পূর্ণ হলে পরে তুমি আমাকে জানাবে তো ইদ্যত পূর্ণ হওয়ার শেষ হতে হতেই তিনজন তাকে প্রস্তাব দিয়ে দিয়েছেন আবু সুফিয়ান উসামা এবং আরিফজন সাহাবা নামটা বলে গেছি তিনজন প্রস্তাব দিয়ে দিয়েছেন তখন সেই ফতিমা বিনতে রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের কাছে এসে বললেন যে আমার তো ইদ্যতপূর্ণ হয়ে গেছে আর ইতিমধ্যেই তিনজন প্রস্তাব দিয়ে দিয়েছেন এমন কার প্রস্তাবটা আমি গ্রহণ করব তখন তিনি বলেন আবু সুফিয়ান সে তো কি ফোন মানুষ সে তার স্ত্রী সন্তানের জন্য খরচ করে না আরেকজন সম্পর্কে বললেনা এরপরের দ্বিতীয় জন হলেন জুবাইর ইবনি আওয়াম তো তার সম্পর্কে কথা বললেন সে তো তার কাঠ থেকে লাঠি নামাই না অর্থাৎ সে তো বউ পিতাই জায়দকেই বিয়ে করলেন এবং তিনি বললেন যে উসামাকে বিয়ে করার পর আমার এমন প্রাচুর্য হল যে অনেকের ঈর্ষার কারণ হয়ে গেলাম তো এখানে জুবাইরু আওয়াম এই দুইজনের ব্যাপারে রাসুলছেন অনুরূপ ভাবে কারো কোন ধরনের ত্রুটি বিচ্ছুতি যদি অপরের ক্ষতির কারণ হয়ে যায় কারো অপরাধটা যদি এটা মহামারীর আকারে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা এটা ওই ওই ব্যক্তিও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাকে ফিরানো দরকার এমন অবস্থা যদি হয় তাহলে ওই অতরিটিকে জানানো যে অতুরিটি তাকে ফিরাতে পারে বা তার এই অপকর্ম থেকে অন্যদেরকে হেফাজত করতে পারে ওই অতুরিটিকে জানানো এটা বিপদ নয় ইমাম নববি বলছেন এটা করাও এমন অপরাধ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 যাকে সতর্ক করা হচ্ছে সেই ব্যক্তির যদি সতর্ক করার জন্য হয় তার হেফাজতের জন্য যদি হয় তাহলে করা যাবে নতুবা করা যাবে না এমন অপরিটির কাছে বিভিন্ন বিষয়গুলো কারো সম্পর্কে তথ্য দেওয়া জানানো প্রয়োজন এটা করাটা মুস্তাহ যে তিনি যদি বিভিন্ন বিভিন্নজনকে বিভিন্ন পর্যায়ে তার বিশ্বস্ততার কারণে তিনি কাজ নিয়োগ করেন অথচ সে বিশ্বস্ততা না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 যেমন জাতুসির ব্যাপারে আমি যেটা বললাম এই নিষিদ্ধতা সাধারণ ভাবে ধরে নিয়ে সকল বিষয়গুলো কি আমরা নিষিদ্ধ করে না দেই কোনটা এই জন্মের আওতায় পড়ে কোনটা জাসুসির আওতায় পড়ে কোনটা বিভুতের আওতায় পড়ে আর কোনটা না এইগুলো সবগুলো আমাদের জানা থাকা দরকার জেনে আল্লাহ যা নিষিদ্ধ করে দিয়েছেন সেই নিষিদ্ধগুলো থেকে আমরা নিজেরা সকলকে হেফাজত টাকা দরকার বেঁচে টাকা দরকার প্রত্যাকুল্ল আল্লাহ বলছেন যে তুমি আল্লাহকে ভয় করো এরা আগেও কিন্তু বলেছেন সব জায়গায় একটা জিনিস দেখবেন যে মানুষ সকল খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ নিষিদ্ধ করে দিলেন এই কারণে আল্লাহ নিষিদ্ধ কাঁধ থেকে সে বেঁচে থাকবে কেন শুধু এই জন্য যে তার মধ্যে যদি তাকুয়া থাকে সে তাকুয়ার দাবিটি সেটা করবে যদি তার মধ্যে তাকুয়া না থাকে তাহলে সে তো যতই শুনো শুনানো হোক সে তো যাবে কিন্তু বাস্তবে এটার উপরে আমল করবে না এটার ক্ষতিকর দিক সম্পর্কে তার মধ্যে কোনো অনুভূতি থাকবে না এই জন্য তাকুয়াটা এমন একটা জিনিস যে সব সময় তার ভিতরে থেকে তাকে হেফাজত করে তাকে নিজেকে দায়িত্ব পালন করে তাকে সব সময় তাকে হেফাজত করে রাখে এই জন্য বিভিন্ন নিষেধাজ্ঞা বিভিন্ন আদেশ গুলো দেওয়ার পর আল্লাহ পাকসুবাহা ছোট্ট একটি কথার মাধ্যমে জানিয়ে দেন তোমরা আল্লাহকে ভয় করো যে তোমরা কেন সব কিছু ভাবে নিষিদ্ধ আল্লাহ কে ভয় করে হয়তো তোমরা এটা ছাড়লে না হয়তো তোমাদেরকে শাস্তি দিবে না কোনো কোনদিনের জন্য শাস্তি পেতে হবে না এটা ছাড়তে হবে এই জন্য যে কেউ না দেখলেও কেউ শাস্তি না দিলেও আল্লাহ দেবেন আল্লাহ জানেন আল্লাহ শোনেন আল্লাহ দেখেন আল্লাহ রিলিমের মধ্যে আছে আর এই জন্য তিনি পাঠাও করবেন তিনি শাস্তি দেবেন शुद्ध आल्लार आजा भल्ला शास्त्र भयगल निषिद्ध विषय परिहार करते हैं तबा कबुलहरबान जे बान जदि कई निषिद्ध का फेले आल्ला के भये आल्ला तबा कर আল্লাহ সেই বান্দার তোবা কবুল করেন আর করেন এই জন্য তিনি হচ্ছেন জাকিম তিনি দয়ালু নিজ অনুগ্রহে নিজ দয়ায় তিনি সেই তোবা কবুল করেন কিন্তু তার বান্দাকে যেহেতু তিনি ভালোবাসেন তার বান্দার প্রতি তিনি সহানুভূতিশীল মেহরবান এই জন্য তিনি তাকে তবা কবুল করে তার থেকে ভুক্ত করে পবিত্র করেন হে লোক সকল হে মানব জাতি নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং নারী থেকে এবং তোমাদেরকে আমি করেছি বিভিন্ন দলে এবং গুত্রে বিভক্ত যাতে তোমরা একে অন্য কে চিনতে পারো নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সম্মানিত সেই যে তোমাদের মধ্য থেকে আল্লাহকে বেশি ভয় করে নিশ্চয়ই আল্লাহ সব জানেন তোমাদের গভীরতম গোপনীয় বিষয়গুলো এখানে আল্লাহ মানব জাতিকে সম্বোধন করে বলছেন যে আমি তোমাদেরকে একজন পুরুষ এবং নারী থেকেই পয়দা করেছি অর্থাৎ আগম এবং হাওয়া থেকে তোমাদের মূল উৎস সেখানে সমগ্র দুনিয়ার মানুষ এর মূল উৎসব ওই এক আদম এবং হাবা এই দুইজন থেকেই সৃষ্টি করেছি এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন দলে এবং গুত্রে বিভক্ত করেছি স্বভাবটা হলো অনেক বড় দল এটা মূল কেন্দ্র একটা এক কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত বিরাট দলকে বুঝায় যার মধ্যে অনেক গুত্র অনেক কবিলা অনেক পরিবার মিলে থাকে এর মধ্যে সামিল থাকে অনেকগুলো পরিবার অনেকগুলো গুত্রের সমন্বয়ে একটি দল গঠিত হয় যা এক কেন্দ্রিক যার মূল এক সেটা হল সহজ আর কবিলা হলো ক্ষুদ্র গুত্র এটা অনেকগুলো গুত্র থাকে না একটি গুত্রের অনেকগুলো পরিবার নিয়ে গঠিত হয় সেটা হল কবিলা তার বহু বচন বাইল আর শুভ এটা বহু বচন সিন আইন ওয়াও বা সৌর বহু আর সিন আইন বা সৌর এক বচন এরা হচ্ছে হল বিরাট দল এই দুইটি মধ্যে তফাতে দুইটাকে অনেকেই কিন্তু আবার ওই কবিলার মতোই মনে করেন শুধু কবিলার মতো অনেকগুলো পরিবার থাকে আর তাদের সমন্বয়ে গঠিত হয় একটি দল যার কেন্দ্র থাকে সেটা হলো সোহাগুন আল্লাহ বলছেন যে আমি এই তোমাদেরকে বিভিন্ন দলে এবং গুত্রে বিভক্ত করে কি এটা এই জন্য নয় যে তোমরা একে অন্যের প্রতি তোমরা গর্ব অহংকার করবে আধিপত্য করবে তোমরা নিজেদেরকে একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করবে এই জন্য নয় উদ্দেশ্য হলো তোমাদের পারস্পরিক পরিচিতির জন্য এটা উদ্দেশ্যটাই হলো পারস্পরিক পরিচিতির জন্য এছাড়া আর কিছুই নয় ওইখানে একটা কথা বলে কি কিছু সংখ্যক জ্ঞানের অধিকারী মনে করে অনেকেই যারা গবেষণা করতে করতে এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে যায় তারা এ ধরনের একটা ফেরকা আছে যাদের কাছ থেকে সরাসরি আমি শুনতে পেয়েছি আলোচনা হয়েছে তারা দিনের কাজ করবে ইসলামের কাজ করবে কিন্তু কোন দলের নাম নেওয়া যাবে না কোন দলের নাম থাকতে পারবে না এটা বিদাল এই বিভ্রান্ত গুলো তারা এমনভাবে অটল যে কোনো দলের নাম তারা পছন্দ করে না এবং এটাকে তারা সবচেয়ে বেশি নাজাইজ মনে করে তারা শুধুমাত্র নিজেদেরকে মুসলমান বলেই দাবি করবে মুসলমানের দল এটা হল চরমভাবে বিভ্রান্ত কারণ এই যে নামগুলো এটা শুধু এই কারণেই এটা যেহেতু এক হল কোথাও আল্লাহ নিষেধ করেননি রাসুল আল্লাহ সাল্লাই এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই কোথাও কোনো হাদিস এ ব্যাপারে নিষেধাজ্ঞা নাই আল্লাহ এবং আল্লাহ রাসুল যা নিষেধ করেননি এই নিষেধাজ্ঞা আরোপ যে করে সে চরমভাবে বিভ্রান্ত সে দিন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায় তার পক্ষ থেকে অধিকার নাই কোন নিষেধাজ্ঞা কথা বলেছেন যে আল্লাহ নিজে বলছেন আমি তোমাদেরকে বিভিন্ন করেছি আর এই বিভিন্ন দলের একটা নাম এই জন্য শুধুমাত্র পরিচিতের জন্য নামটা জন্য নয় যে এই নামে আলাদা কোন মুসলমানদের আলাদা উন্মত গড়ে তোলা বা মুসলমানদেরকে এইভাবে কোনো দিন থেকে বিচ্ছুত করে কোনো দিকে নিয়ে যাওয়া এই উদ্দেশ্য নয় শুধুমাত্র এই পরিচিতির জন্য আর আল্লাহ বলছেন এই পরিচিতির জন্য আল্লাহ করেছেন এটা তোমাকে বিভিন্ন দলে বিভক্ত আল্লাহ নিজে করেছেন বিভিন্ন গুত্রগুলো আল্লাহ করেছেন উড়াইশের মধ্যে তো অনেকগুলো শাখা ছিল আরবের বিভিন্ন গুত্রগুলো ছিল অঞ্চল ভিত্তিক বিভিন্ন গুত্রগুলো ছিল আরবের বিভিন্ন অঞ্চলে মক্কা সকল হাওয়া জায়গায় সব দেখা যায় গুত্র ছিল মদিনার ইহুদিদের অনেকগুলো কুরাইজা ছিল বনু নাজির ছিল এইভাবে বিভিন্ন ধরনের গুত্র ছিল খাইবার একটা অঞ্চল ছিল এগুলোর নামটা শুধুমাত্রই পরিচিতির জন্য এছাড়া আর কিছু নয় এখানে আল্লাহাবনা তালা মানুষের একে অন্যের উপর যে মর্যাদা দাবি করা নিজের ওই বংশের কারণে গুদ্ধের কারণে দলের কারণে এই নামের কারণে অন্যের উপর নিজেকে অধিক মর্যাদাশীল মনে করা ওইটাকে নিষিদ্ধ করে দিয়েছেন এখানে এটা নিষিদ্ধ করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়ে এখানে জানিয়ে দিচ্ছেন তোমাদের যত দলি হোক না কেন যত গুত্রই হোক না কেন সকলের উৎস তো এক তোমাদের সকলের উৎস এক তোমাদের শুরুটা হয়েছে এই জন্য তোমাদের পারস্পরিক পরিচিতির জন্য মাত্র বিভিন্ন সময়ে দুনিয়ায় বিভিন্ন অঞ্চলের নাম তো ছিল মদিনার নামটা কিছু যাত্রীর ছিল সাহেবের নাম ছিল সেই সিরিয়ার সেই নাম নাম ছিল না বিভিন্ন জায়গায় এই নামগুলো আছে সেই নামগুলো হলো শুধুমাত্রই পরিচিতের জন্য একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করার জন্য নয় একে অন্যের উপর মর্যাদা বেশি দাবি করার জন্য নয় মানুষ যেন একে অন্যের উপর এই বংশ বা দল গুত্র এগুলোকে একে অন্যের উপর প্রাপান্য বিস্তারের জন্য কখনো প্রকাশ না করে এটা নিষিদ্ধ করে দিয়েছেন যেমন আমাদের দেশের মতে এই ধরনের অনেকগুলো কবিলা আছে না অনেকগুলো বংশ আছে যেমন কেউ সৈয়দ বংশ আসলে যার কোনো বৃত্তি নেই এটা সম্পূর্ণ ভিত্তি নিয়ে ভিত্তিহীন একটা মিথ্যা দাবি মাত্র সৈয়দ কিসের আবার এই যে সৈয়দ নামটা আমাদের দেশে কিছু সংখ্যক বিভ্রান্ত তাদের বংশের অহুগ্য় প্রাচাপ করার জন্য একটা মিথ্যা দাবি করে চলছে মাত্র এটা সম্পূর্ণ মিথ্যা পানোয়াট একটা দাবি চৌধুরী এটা তো খ্রিস্টানদের দেওয়া ব্রিটিশদের আমলে দেওয়া এই উপাধি এটা কি বংশ মর্যাদার কোন প্রতীক হল এগুলো খ্রিস্টানদের দেওয়া উপাধি পূর্বেই এইগুলো ছিল না কারণ এই ধরনের বিভিন্ন বুদ্ধ বংশের নাম দিয়ে এদেশের মধ্যে অনেকেই নিজে মর্যাদার দাবি করে নিজেদের মধ্যে অহংকার পয়দা করে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আল্লাহ এখানে নিষিদ্ধ করে দিয়েছেন যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এই এইভাবে বিভিন্ন দলে এবং কবিরায় বিভক্ত করেছি শুধুমাত্র তোমাদের পরস্পরের চিনার জন্য জানার জন্য একে অন্যের পরিচিত জানার জন্য আসলে তোমাদের সকলের উৎস এক তোমাদের আদি পিতা মাতা শুধু এক একই পিতা একই মাতার থেকে তোমাদের এই সকল সকলের বিস্তার ঘটেছে যেহেতু মূল তোমাদের এক সেহেতু তোমরা একে অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারো না মর্যাদা বেশি দাবি করতে পারো না দাবি করার কোনো অধিকার কারণাই এটা সম্পূর্ণভাবে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন আর এটার আল্লাহর কাছে সম্মানিত শুধুমাত্র তারাই যারা তোমাদের মধ্য থেকে পাকুয়ার অধিকারী আল্লাহ মানুষের সম্মান মর্যাদা ইজ্জতের মানবন্ধ হিসেবে পেশ করেছেন তাকুয়াকে আল্লাহর কাছে সম্মানিত করা যে বেশি তাকুয়ার উপাধিকারী সেই তাকুয়াটা কি তাকুয়াটা কোরআন মজিদে আরেকটি শব্দ আছে তাজকিয়া দুইটা পাশাপাশি শব্দ তাকুয়া এবং তাজকিয়া দুইটা পাশাপাশি শব্দ নিজেকে পরিশুদ্ধ সাধন করা নিজের অন্তরকে পবিত্র করা অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন কিছুর জায়গা না দেওয়া অন্তরের মধ্যে বিন্দু মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কোনো অংশ না দেওয়া তাকুয়াটা হল অন্তরকে এইভাবেই পবিত্র করা রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল তাকুয়া সম্পর্কে যে তাকুয়াটা কি তখন তিনি নিজের বুকের দিকে ইশারা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আত্মাকুয়া হা হুনা আত্তাকুয়া হা হুনা আত্তাকুয়া হা হুনা তিনবার বলেছিলেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে এটা কোনো বাহিরে প্রকাশ করে এক কোনো নমুনা পেশ করার কোনো বিষয় নাই जेटा आज के देखा जाए भरे नाई सब चले आईरे प्रतीकवादाना हजार डानी एक हाथ और जी चौदह हाथ कपड़ दिए बड़ पाबी बनाना जाए बस बस नफले बालते मग्न तक लोक जो देखने वो लोकटा उत्तर हेतर मध्य এই ধরনের তাকুয়া সম্পন্ন মুখ তাঁচির বর্ণনা দিলে পড়ে বললে পরে ওই ধরনের লোকের চেহারাই আমাদের চোখের সামনে বেঁচে ওঠে মানে তাকুয়ার অন্তরে থাকে নাই তাকুয়া চলে এসেছে বাহিরে। এটা শুধুমাত্র একটা অভিনয় ছাড়ার কিছুই নয় তাকুয়া হলো একান্তই অন্তরের বিষয় গোপনীয় বিষয় এটা প্রকাশ তার আমলের মাধ্যমে ঘটে আঁকুয়ার প্রকাশটা ঘটবে আমলের মাধ্যমে কোন আমল যে রাসুল উল্লাহবাসহেজগার এটার ফার্সি শব্দ অর্থ যে বাতাই বাসাই করে চলে যে বাদশাই বাতশাই করে চলে সে সামনে যা সে গ্রহণ করে না যে কোনো পথে ইচ্ছা হয় সে পথেই চলে না আর আমাদের ওইদিকে হয় যে আপত হয় আয়োজন করলে সেখানে গরুও যেমন থাকে ছাগলও থাকে তখন ওইখানে যে গরুর গুস্ত খায় না সে হইল পরে দিই পরেশগার মানে পরেশগার হইলো সে গরুর গুস্ত খায় না এবং জন্য ছাগলের গুষ্ঠ আসবে যেমন সে যেহেতু বাছাই করে খায় এই জন্য সে পরেজগার হয়ে গেছে ताक्वार्थ देख उमर रबी आल्लाहुनू के पाल का प्रश्न करलेंमिर मुम आपनी किन रास्ते दिए कख हेसे এই রাস্তাটা খুবই সংকীর্ণ আর দুই দিকে কাটার কাঁটার গাছ এমন রাস্তা দিকে হেঁটেছেন তিনি বলেন হ্যাঁ এমন রাস্তা দিয়ে তো আমি হেটেছি। তখন আপনি কিভাবে হাঁটলেন সেই রাস্তাটা কিভাবে অতিক্রম করলেন তিনি বললেন আমার জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে নিয়েছি আর একটার পর আরেকটা পা অতি সন্তর্মপণে পেরেছি যাতে ডান বা বাম দিকের কোনো কাটা আমার শরীর বা কাপড় ছিটতে না পারে এইভাবেই সতর্কতার সাথে ওই সংকীর্ণ রাস্তাটা আমি অতিক্রম করেছি হজরতে বললেন হি আমিরুল মুমিনিন। এটাই হল তাকুয়ার অর্থ এটাই হল তাকুয়ার অর্থ শয়তান মানুষের ইমান এবং আমদ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তার ডানে বামের সামনে বিছনে চতুর্দিকে সে কাকা বিছিয়ে রেখেছে ইমানদার ব্যক্তি তার জীবনটায় এমন সতর্কতার সাথে সে পরিচালনা করে শয়তান যেন তার ইমান বা নেক আমল থেকে কিছু ফিনিয়ে নিতে না পারে এইভাবে সে সতর্কতার সাথে তার জীবন যাপন করে जीवन जापन करी एका हल एक अंतर विषय जे आल्ला के भय से बेचे चल् कई जीवन जापन करणा एकम्र आल्ला के भय शुदुम्रल्ला के भय আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব সময় আল্লাহর সকল নিষিদ্ধ কাজ সে বর্জন করবে আল্লাহ যেই সকল কাজ করার জন্য আদেশ করেছেন সেইগুলো ঐকান্তিক নিষ্ঠার সাথে হুলুসিয়তার সাথে সেইগুলো পালন করবে আর এটা করবে এই জন্য আল্লাহর আজাব থেকে বাছার জন্য আল্লাহর আজাবকে ভয় করবে আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই কাজটা করবে আর এটা অন্তরের প্রেরণা এটা করবে মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য কত অনেক বিশাল বাহিনী বাহিনী গড়ে তোলা হয় বিভিন্ন দেশে আমাদের দেশে তো অনেক বাহিনীগুলো আছে না কি আইন শৃঙ্খলা নির্মূলের জন্য নয় কিন্তু এটা আপনারা দেখবেন তাদের কথাটাই আইন শৃঙ্খলা তারা নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা বিরোধী সকল কাজগুলোকে তারা নির্মূল করবে না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 যত ধরনের ক্রাইমের সেক্টর আছে সকল সেক্টরের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সকল ক্রাইম জগৎ থেকে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়মিতভাবে তাদের মাসু আর আদায় করে তাদের কাছ থেকে তাদের ঘুষ বলেন আর কমিশন বলেন চাঁদা বলেন তারা সেখান থেকে গুলো নিয়মিতভাবে আদায় করছে কারণ তারা এটা নিয়ন্ত্রণ করে তাদের মতো করে যাতে অস্বাভাবিক পর্যায়ে যাতে চলে না যায় সেইভাবে তারা সাপাচ্ছে কারণ এর দেশে মানুষের স্বাভাবিক জীবন যাপনের জন্য মানুষের জীবনে হুমকি সৃষ্টি করে এমন ক্রাইমগুলোকে নির্মূল করার জন্য সরকারের কোনো কর্মসূচি নাই কোনো ডিপার্টমেন্ট নাই কোন পরিকল্পনাও নাই তারা সহজ এগুলো চলুক তবে এটা যেন নিয়ন্ত্রিত থাকে এগুলো সব চলবে কিন্তু নিয়ন্ত্রিত পায় এটা খুব বেশি যেন না হয় এই জন্য বাহিনী তারা তৈরি করেছে নির্মূলের পরিকল্পনা নিতে হবে আর সেটা মানুষকে যদি মুক্তাটি বানানো যায় সেটা অনেকখানি এটা হয়ে যাবে এত বিশাল প্রয়োজন হবে না এই একটা বাহিনী থাকলেই চলবে যদি কেউ এই বিপরে জীবন জীবনযাপন করে তাকে শাস্তি দেবে তার সবচেয়ে বড় তাহারাদার তার অন্তরে থাকে সেই তাকে পাহারা দিয়ে রক্ষা করবে তার ইমানকে তার নাকরকে সে সেখানে পাহারা দিবে শয়তান কখন তার কাছে চলে আসে সে অতন্ত্র প্রহরীর মতো সব সময় থাকবে শয়তান যেন তার কাছে আসতে না পারে সেই অতন্ত্র প্রহরী তার অন্তরের মধ্যে থাকবে সেই হল তাকুয়া সেই তাকুয়া করবে করবে। নির্মূল করবে এই তাকুয়া যার মধ্যে যেই পরিমানে হবে আমার কাছে মর্যাদার মাপ কাটিয়ে তার কাছে তেমনই হবে তাকুয়ার মানদণ্ডের ভিত্তিতেই মানুষের মর্যাদা আল্লাহর কাছে নিরূপিত হবে অন্য কোনো মাধ্যমে নয় রাসুল্লাহ সাল্লু আলহ্লামের কাছে ইমান এনে হাজির হয়েছিলেন মক্কার অনেক দুর্বল লোকেরা যারা ওই সমাজে ছিলেন মজলুম অসহায় আমি কথাটা তাহলে শেষ করতে হচ্ছে সময় আমাদের তো শেষ রাসুল উল্লাহ সাল্লু আলিবাসাল্লাম এই দুর্বল তাহাবিদেরকে ইমান এবং আমলের মাধ্যমে তাদেরকে এমনভাবে গড়ে তারা উত্তম টাকুয়ার অধিকারী হয়ে সমাজের নেতৃস্থানীয় প্রতিষ্ঠিত সম্মানিত গর্বের অধিকারী লোকদের উপরও তারা সম্মানিত হয়েছিলেন এবং তাদের মর্যাদা এবং সম্মান আল্লাহ পাশুবাহান তাহার কাছে সবচেয়ে বেশি ছিল আল্লাহ তাকসুবকে সম্মান এবং ইজ্জতের মাপকাঠি হল তাকওয়ু দন সম্পদ প্রাচুর যেগুলো নয় আমাদের দেশে তো টাকা পয়সার অধিকারী বেশি যে বেশি টাকার মালিক হলি বলে বরা হো বড় লোক তা এই ধরনের মানসিকতাটা সবসময় ছিল কিন্তু মর্যাদা সম্মানের মাপকাঠি দন সম্পদ নয় সেই মাপ কাঠি হল তাপ আল্লাহ পাকসুবাহ তালা বান্দার অন্তরের সেই অবস্থাটা কার কাছে কতটুকু তাকু আছে তিনি জানেন আর তিনি হাবির একেবারে গোপনীয় বিষয় জানেন হচ্ছেন এমন গভীর এমনীয় বিষয়গুলো তিনি জানেন যেগুলো মানুষ কখনো প্রকাশ করে না তাই অন্তরের সেই অবস্থাটা তিনি জানেন কার মধ্যে কতটুকু তাকুয়া আছে তো আল্লাহ পাকসুবাহ তালা আমাদেরকে তফিক দান করুন কিন্তু আমরা কুরআন মসজিদ অনুযায়ী আমরা নিজে দেশকে গড়ে তুলতে পারি আমি করলাম